मायामीना तोमार घरे के आज के दिलो आलो करे ओ माय मीना तोमार घरे केसे आज के दिलो आलो को जारों सिलाई आज के भोबन आलो को रे। जारे आज के भुबो पे आनंदे तई बस देखो ब যার সিলাই আজকে ভুবন আলো পেয়েছে আনন্দে তাই বাতাস দেখো বয়ে চলেছে ফুলে ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে ফুলে ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে মধুর গান শুনিয়ে ও মা আমি না তোমার ঘরে কেসে আজ আজকে দিল আলো করে ও মায়া আমি না তোমার ঘরে কেসে আজ কে দিলো আলো করে যাহার নূরের পরশেতে আকাশ সারা চন্দ্র সূর্য আর তারাই ভরা যাহার সেতে আকাশ সারা চন্দ্র সূর্য আর তারাই ভরা স্রষ্টা জারে করিলেন সৃষ্টির সেরা জারে করিলেন সৃষ্টির সেরা তাই তো তিনি সবার কাছেতে পে ও মা আমি তোমার ঘরে কেসে আজকে দিল আলো করে ও মা আমি না তোমার ঘরে কে আজকে দিল আলো করে যারো সিলাই খোদা কোরআন নাজেল করেছেন তাকেই ডেকে মেয়েরাজতে নামাজ দিয়েছেন যা সিলাই খোদা কোরআন নাজেল করেছেন তাকেই ই ডেকে মেয়েরাজতে নামাজ দিয়েছেন নামাজ রোজা কোরআন মহামূল্যবান সম্পদ তাই তো কোরআন দেখাই মানুষকে সহজ সরল পথ ও মা আমি না তোমার ঘরে কে এসে আজকে দিল আলো করে মা আমি না তোমার ঘরে কে সে আজকে দিল আলো করে তাই তো আমরা মেনেছি কোরআনের কথা হজরত মোহাম্মদ নীমদ নেতা তাই তো আমরা মেনেছি কোরআনের কথা হজরত মোহাম্মদ নবী মোদের নেতা অনুসরণ করে সেই নবিরি পথ অনুসরণ করে খাতমা বিল খায়ের দেব করে ও মা আমি না তোমার ঘরে ज के दिल आलो करे ओमा तोमार घरे के आज के दिल आलो करे से पथर ही पथ की हई बे ইহো কাল ও পর কালে তারা খোদার পেয়ারা সসটা তাদের বড়ো ভালোবেসে সসটা তাদের বড়ো ভালোবেসে দেবে দাখিল করে ও মা আমি না তোমার ঘরে কে আজকে দিল আলো করে ও মা আমি না তোমার ঘরে কে এসে আজকে দিল আলো করে এম এ সমাদ করেছি অনেকই গোনা তাই খোদার দরবারে চাই আমি ক্ষমা এম এ সমাদ করেছি অনেকই গোনা তাই খোদার দরবারে চাই আমি ক্ষমা নবীর ও করো আমারে মাফ নবীর ও করো আমারে মাফ গোপনে আমি অনেক করেছি পাপ ও মা আমি না তোমার ঘরে কে সে আজকে দিল আলো করে ও মা আমি না তোমার ঘরে কে সে আজকে আলো কে কে সে আজকে আলো কে কে সে আজকে দিনো আলো